আল্লাপাকেনা উম্ম আল্লাহাক বলেন তোমরা হইলে খাই রে উম্ম উম্মদি সালাম হইল খাই রে উম্মা প্রথম কথা হইল উম্মাহ উম্মা বলতে কি বুঝায় উম্মা কি শুধু একটি দলকে বুঝায় দলের আরবি কি কেউ বলতে পারবে দল জি হ্যাঁ কম দল না কম তো একটা জাতি একটা গোত্র দলের আরবি হলো হেসবন হিজবন হেস মানে হলো দল পুরানিমে অনেক জায়গায় এই শব্দটা আসছে যেমন হিজবুল্লাহ নিজেদের কর্মকাণ্ড নিয়ে তারা সন্তুষ্টর মধ্যে আছে। এখানে কুল্লু হেসবিন প্রত্যেক দল হেসবন মানি দল উম্মানি দল না মানি হলো একটা বিশাল একটা জাতি বলা হয় সেটাকে উম্মাহ যেমন আমরা বলি আমরা কার উম্মত কারহাম্মদ সাল্লামের উম্মত এই মোহাম্মদাল্লামের উম্মা আবার দুই ভাগে বিভক্ত মোহাম্মদাল্লামের দুই দুইভাগে বিভক্ত একটা উম্মা হইলো যারা মোহাম্মদাল্লামের দাওয়াত কে গ্রহণ করেছেন এরকম উম্মাহ। আবার আরেকটা অংশ হলো তারাও মোহাম্মদের উম্মা কিন্তু তারা মোহাম্মদকে দাওয়াতকে গ্রহণ করে নাই পৃথিবীতে যত অমুসলিম আছে তারাও কিন্তু মোহাম্মদ সাল্লা উম্মা কিন্তু তারা হলো দাওয়াতী ওম্মা দাওয়াতি ওম্মা মানে তাদের কাছে দাওয়াত পেশ করার জন্য উম্মা তারা মূলত নবী সাল্লাহ সাল্লামের দাওয়াত গ্রহণকারী উম্মা নন আমরা হইলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের দাওয়াত কবুলকারী গ্রহণকারী উম্মাহ। তাহলে উম্মা মানে শুধু একটা দল না মোহাম্মদ মোহাম্মদ ইসলাম স্লাম সারা পৃথিবীতে যতজন আছেন সবাই মিলে একটা উম্মা যেমন আমরা বাংলাদেশের মুসলিম আরেকজন ধরেন আমেরিকান মুসলিম তিনিও আমাদের এই উম্মারেই অন্তর্ভুক্ত তিনি আমি এক উম্মা এটা হলো উম্মা কনসেপ্ট ওম্মা কনসেপ্টটা ভিন্ন জিনিস ওম্মা কনসেপ্টের সাথে ইসলামের ইসলামের অনেকগুলো বিষয় জড়িত আছে উম্মার সাথে উম্মা মুসলিম উম্মা আমরা বলি যে মুসলিম ওম্মা কথা বলি না যে মুসলিম ওম্মা মানে মুসলিম কোন দল না সারা পৃথিবীর যত মুসলিম আছেন সব মুসলিম মিলে একটা উম্মা সেটার নাম হলো মুসলিম উম্মা বা ওমতে মোহাম্মদ সুতরাং ওম্মার মধ্যে আবার ওম্মারা বিভিন্ন দল দলে বিভক্ত এই উম্মার মধ্যে আছে বড় দুটি বৃহৎ আকারের বিভক্তি আছে একটা হলো সুন্নি আর একটা হলো শিয়া তাহলে সিয়ারাও কিন্তু উম্মতে মোহাম্মদ ইসলাম তারাও এই উম্মার অন্তর্ভুক্ত আবার সুন্নিরও এই উম্মার অন্তর্ভুক্ত এবং শিয়া মিলে একটা কিন্তু আবার তারা এই দুই ভাগে বিভক্ত একটা হলো আহলুসন্না জামা আর একটা হলো শিয়া করকাত শিয়া তা আমরা আহলুসন্না জামাটাকেই সুন্নি বলে থাকি মানে সারা বিশ্বব্যাপী সুন্নি নামে পরিচিত এটা সংক্ষিপ্ত ভাবে বলা হয় কিন্তু এটার পুরা বাক্যটা হলো আহ জামাহ আর একটা হলো এই জামাহ টা সবসময় সুন্নাকে অগ্রাধিকার এদের কাজে হলো এরা নবীলামের সুন্নার আলোকে এদের জীবন পরিচালনা করে আকাইদার ক্ষেত্রে সুন্না আমলের ক্ষেত্রে সুন্না মহাসারাতের ক্ষেত্রে দেখা গেল একটা জিনিস সুন্না সালামের সুননা তো এরকম কিন্তু সেটা যুক্তিতে মিলে না তো মতাজিলাদের মত হলো যুক্তিতে না মিললে এটা বাদ দিতে হবে বাদ দিয়ে যুক্তিকে গ্রহণ করতে হবে আর আহলু সন্ন্যার মত হলো না যুক্তি মিলা লাগবে না আমাদের কাজ হলো সন্না আমাদেরকে দেখবেন না মিলুক এটা হলো বৈশিষ্ট্য আর হলো জামাত এরা জামাত ও সাহাবার আকিদে বিশ্বাসে সাহবাইকার জামাত তারা কি আকিদা পোষণ করতেন সাহাবাইকার আমল কিভাবে করতেন কারণ নবী সালামের সম্পূর্ণ করেছেন সাহাবাই দেখতে হবে সাহাবাই কেরাম নবী সালামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আজ পর্যন্ত পৃথিবীতে সাহাবাইকেরামের মতো মহব্বত কোন উম্মত কোন ব্যক্তি করতে পারে কি এমন পর্যন্ত পারবে ওনা সেই সাহাবাইকেরাম নবীসালামকে কিভাবে বাক্যটাকে নবী সালাম বলছেন মা আনা আলাইহে এটা মনে রাখবেন এই বাক্যটা এটা নবী সালামের কথা যে মা আনা আলাইহে ওয়া আসহাবি আমার তেহাত্তর সবগুলো তেহাত্তর মানে অসংখ্য ভাগে বিভক্ত হবে সেটা তেহাত্তর থেকে বেশিও হতে পারে এটা এক হাজারও হইতে পারে গণাগণা বাহাত্তর আর তেহাত্তর না আমরা অনেক সময় মনে করি যেখ্যক বোঝানোর জন্য এগুলা ব্যবহার করা হয় তো নবিস সবগুলা জাহান নামে যাবে একটা মিল্লাত শুধু নাজাদ পাবে জিজ্ঞাসা করলেন সেই নাম রাখতে পারে নাই নবী সাল্লা যদি একটা নাম বলে দিতেন তো দেখতেন যে পৃথিবীর সব দল ওই নামটাই রেখে দিতেন নামটা রেখে বলতেন যে নবী সালাম আমাদের কথায় বলছেন আমরাই সেই নাজাদ্রাপ্ত দল এমনি বর্তমানে পৃথিবীতে যত ফেরকা আছে যত দল আছে সব দল মনে করে ওই আমরা আমরাই শুধু পৃথিবীতে ওই একটা নবীর যে একটার কথা নাজাত প্রাপ্ত বলছেন এটা পৃথিবীর সবাই মনে করে আমরাই সেটা যত দল আছে আমরা বাদে আর বাকি সব বাহাত্তরের মধ্যে আমাদের যে দলটা এটা খালি তেহাত্তর নম্বর কারা নাজাদ পাবে এটা নাম বলেন নাই নাম না বলে নবী শ্রীলাম বলছেন আমি এবং আমার সাহাবিরা যেই আকিদার উপরে যেই মতের উপরে জেই আমলের উপরে জেই মিল্লাতের উপরে আসি এটার উপরে যারা থাকবে তারাই সেই নাজাম কোন নির্দিষ্ট করে কোন দলের নাম এবং এইটা দুটা আমল না একবার মা আনা আলাইহি মানে জামাত মানে ওইটারে ওই বাক্যটারে আরেকটা রূপইল আহলো সুননা যারা থাকবে এরা হল ওয়াল জামা। তাহলে এই উম্মাটাকে নবী সালাম বলছেন যে আমার উম্মা এটা নাজাদপ্রাপ্ত উম্মা ফেরকা আছে। এরও কিন্তু উম্মাতে মুসলিমা তাহলে ওম্মা কনসেপ্টটা বিশাল একটা কনসেপ্ট ওম্মা মানে ছোট ছোট দল্লা মুসলিম মুসলিম ওম্মা মানি এটা একটা ব্যাপক বিষয়